স্মিলহ মিহি উল্ দি শিহিন অনবমনি ওসুবহন লোহিওম অনমিন মুশ্রিকে شافعا للامه قد كان منال ان يلقاهم فاحبته من صدقه وما راى ان يلقاهم فاحبته من صدقه وما راى الصاحه ده ومن الاخوان الباكون الَسنا نحن المستطاف وكان الرد تمامنا انتم اصحابي الا برر وهم الاخوال الاخيار بيض غر كلى طيار وجه حلو ما وجه حلو ما السلام علیکم ورحمة الله وبرکاته إن الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادية له واشهد أن لا الله وحده لا شريك له واشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليماً كثيرة أما بعد فقد قال المعلف حفظه الله تعالى التتوى المطلق التتوى معخذ من التوعي وهو نقيد الكره وفي الاستلاح في لطاعة غير واجبة المقيد هو ما قيد بزمان أو مكان أو حال والمطلق هو الذي لم يقيد بزمان ولا مكان ولا حال والتتوى المطلق ليلا أفضل من نهارا قال تعالى আমাদের উপর পাঁচ অক্ট সাল এছাড়া রয়েছে সুন্নাত মুস্তাহ নফল সালাত আমাদের এই ফিকার ধারাবাহিক आलोचना चलते सम्पर्क नामोना गत सप्ताह बेतर सला आलोचना सन्नत आलोचना आतीवा आज के आलोचना हमजुदे सलाद তাহাযুদের সালাত যেটি সর্বোত্তম নতগুলি নফল নামাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে নামাজ হচ্ছে সালাত হচ্ছে নামাজ। আজকে বিস্তারিত তাহাজুদের মাসাইল জানবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ যেন তৌফিক দান করেন যাতে করে তাহাজুদ পড়তে পারেন যারা তাহাজুদ পড়তে পারে এটা বড় আল্লাহর নিয়ে যে আপনি গাফিলতির সময় দুনিয়া যখন গাফিল হয়ে ঘুমায় তখন আপনি আল্লাহ রব আলের সাথে নির্জনে কথা বলতে পারেন দরখাস্ত করতে পারেন আর্জি পেশ করতে পারেন যে সময়গুলিতে দুয়া কবুল হয় বলছেন লেখক আত্মাতাউল মুতলাক সাধারণ নফল নামাজ साधारण नफल नाम नफल नाम साधारण विपर्कित विशेष नफलत नमज गत सप्ताह जो आलोचना सुन्नता आते हमज नाम फरज नाम आगे अथवा पर सम्पर्कित नामजी हम समय अथवा स्थान सम्पर्कित नाम नफल सुन्नाथ नाम नफल सुन्नाथ नाम साथ नई बोन जो तत्त आरबी ते नफल के तताव बला है और नफल बला है ও শব্দটি কি থেকে না হয়েছে বলছেন মা ওয়া আইন এই অক্ষর দিয়ে যে শব্দটি না হয়েছে তা অন মানে হচ্ছে স্বেচ্ছায় কোনো কিছু করা তাও আন আওকার হান করানি হয়েছে মানে স্বেচ্ছায় কোন কাজ করা আর কারহান করতে হয় বাধ্য সে যারা চাকরি করেন যেহেতু অন্যের চাকরি করেন সেজন্য বাধ্য অথবা বাপের খাতিরে মায়ের খাতিরে বাধ্য অথবা কারো ভয়ে বাধ্য হ্যাঁ কারো অসন্তুষ্টি বলে ভয় না করলে অসন্তুষ্ট হয়ে যাবে এই আশঙ্কাই বাধ্য সরকারের ভয় বাধ্য না? হয়তো করতেন না এসে কারো হন তাও আন আউ কারহান তাও আন মানে স্বেচ্ছায় কোনো কাজ করা আর কারহান মানে অনিচ্ছাকৃত মন চায় না তারপরও কোনো কাজ করা बरदस्ती एक बला जबरदस्ती है काज ची मौन कुरती तो नफल नाम मान कि तेज स्वेच्छा तो नफल के तताव क्या बला कारण नफल बाध्यतमूलक नल्ला बाध्य कर ना आदाय कर ले खबर आज शि एम किस नहीं स्वेच्छाई नफल गोताब कर नफल के तताव बहुआ नकदुल शब्द विपरीत जो अनिच्छाकृत बात मूलक করতেই হবে আপনি যদি মুসলিম থাকতে চান তাহলে জি না হলে ফেঁসে যাবেন উপায় নেই রমজান মাসে রোজা ফরোজ রাখতেই হবে জাকাত টাকা পয়সা ধরনের সময় আড়াই টাকা দিতেই হবে শতকরা আড়াই টাকার বেশি তা তো নফল আপনি হ্যাঁ কেউ নিষেধ করছে শতকরা দশ টাকা দেন শতকরা পাঁচ টাকা দেন টাকা দেন যা ইচ্ছা তাই দেন কিন্তু আড়াই টাকা আপনাকে দিতেই হবে বছরে বিশ মনে এক মন দিতেই হবে যদি সেচ করা হয় ফসল হয় দশ মন এক মন দিতেই হবে এর বেশি তথাও আপনার ইচ্ছা রমজান মাসে রোজা রাখার পরে বাকি সারা বছর যে সব সন্ন্যত নফল রোজা আছে তো আপনি ইচ্ছা হইলে রাখেন সারা বছর রাখেন না কোনোদিন আল্লাহ জিজ্ঞেস করবেন না নাকি থেকে বঞ্চিত থাকলেন মেলাগুলো আরাফা রোজা মহরমের আশুরা রোজা হ্যাঁ শল মাসের ছয় রোজা আর সম বৃহস্পতিবার রোজা প্রতি সপ্তাহের দুদিন মাসে আইয়া রোজা তেরো চোদ্দ তারিখ চাঁদের মাসের সমস্ত নফল ফরজ আর ফরজের অতিরিক্ত নাম তাও নামাজের ক্ষেত্রে সতের ফরজ বাকি হচ্ছে তাতাও নফল নফল গুলি দুই রকম নফল মতলা নফল মুখাইয় সাধারণ নফল আর বিশেষ নফল মানে কোন কিছুর সাথে হজের ক্ষেত্রে হজও ফরজ আছে নফল আছে দেখি না হজ ফরজ হচ্ছে সাবাল খার পরে জীবনে একবার প্রথমটা আর তারপরে বাকি একশো বছর দুশো বছর বাঁচেন না কেন একবার হয়ে গেছে বিভক্ত কিছু ফরজ আর কিছু নফল বোঝা গেছে কিনা কিছু ফরজ আর কিছু নফল আপনার স্ত্রীকে তিন বেলা খেয়ে দিতে হবে ফরজ না নফল কাপড় দিতে হবে কত কতখান কতটা কাপড় দেওয়া ফরজ হ্যাঁ যাতে চলে সাধারণত ওই সমাজে আপনার সমাজে আপনার মতো যে সব পরিবার আছে বা আপনার স্ত্রীর মতো যেসব মহিলারা আছে তাদের কয়টা করে কাপড় লাগে দুটার জায়গায় তিনটা চারটা যথেষ্ট এটা ফরজ হ্যাঁ গরিব মানুষের জন্য দুটো ফরজ বাস একটা কাপড় বদলাবে আর একটা পড়বে ব্যাস এতটুকু ফরজ কিন্তু যারা একটু সচ্ছল তাদের জন্য বলতে পারেন দুটোর জায়গায় তিনটা চারটা এতটুকু এগুলো সব নফল হ্যাঁ অনেক সময় অপচয় সবসময় নফল না কিছুটা নফল ধরো আছে চলবে নফল কিন্তু গরিবের জন্য এটা যদি চল্লিশ পঞ্চাশটা থাকে অপচয় যত ধনী হোক না কেন শয়তানের ভাই শয়তানের বোন বিষয়গুলো বুঝতে হবে একজন মুসলমান হিসাবে আল্লা বলেছেন মালুল্লাহ আল্লাহর ধন আল্লাহর ধান আপনার কাছে আমানত দিয়েছেন তার মানে এনে ইচ্ছা মতো খরচ করবেন আপনি অপচয় করবেন সব ফরজ আছে নফল আছে আর খরচ খরচার ক্ষেত্রে নফলের পরে আবার ইসরাফ অপচয় আছে এ বাদ বন্ধে নেই ফরজ আছে নফল আছে আপনি যত পায় নজ পড়েন আপনার জন্য কঠিন না হয়ে যায় মানে এত বেশি মানে নিজের ওপর কঠিন করে দেন না যে আর বেশি দিন চালাতে পারলেন না ছিঁড়িয়ে দিলেন এমনকি ফরজে ত্রুটি হইতে লাগলো এমনটা যেন হয় যারা বেশি এরকম বাড়াবাড়ি করে তাদের আবার এরকম মুশকিলটা হয় नफल एनातेरजे त्रुटी समय पढ़ा शुरू कर घूमाना पढ़ा खुब स्वर क्षेत्र नाम सबसे उत्तर नाम सारा रात धरे पड़े मात्र रा घुम আর দিনের বেলা আট ঘন্টা ডিউটি আছে ভালো করে ডিউটি করতে পারবেন কখনো পাবেন না ওইদিকে যে রুজি নিচ্ছেন আর ভালো করে ডিউটি করলেন না তো ওখানে হারাম কাজ করলেন গোনাগার হলেন না জি এই জন্য বলছি যে এ বাদতবন্দির ক্ষেত্রেও নফলে এত কঠোরত চলবে না যেটা আপনার জন্য ক্ষতি কর হয় অন্য ক্ষেত্রে ক্ষতি করছে বা শরীর স্বাস্থ্যের ক্ষতি করছে রোজার ক্ষেত্রে এই জন্য নবিক আল্লাহ যে সাহাবি কঠোরতা অবলম্বন করে চললো রোজা রাখবো রোজা রাখবো কিরকম রোজা একদিন রোজা আর একদিন পানাহার তার ছয় মাস বছরে ছয় মাস রোজা কিন্তু এই যে ছয় মাস বছরে রোজা রাখতে নয় সাহাবি শেষ জীবনে মানুষের বয়স যখন বেশি হয়ে যায় তখন শরীর কমজ হয়ে যায় আর ওই রক্তে যে সতেজতা ছিল ওটা থাকে না পঞ্চাশ ষাট বয়স যখন বার্ধক্য এসেছিল তখন দুই চোখ অন্ধ হয়ে গেছিল সেই সময় আক্ষেপ করতেন তিনি আর বলতেন যে হাই যদি নবীলাম আমাকে বারণ করতেন যে এত বিষ রোজা রাখিও না যদি নবীর কথা মেনে নিতাম তো আমার হয়তো এরকম দশা হইতো না যে আজকে কিছু দেখতে না আমি রাস্তাঘাট হ্যাঁ চলতে পারছি না মসজিদে নিজে যেতে পারছি না ত্রুটি হলো না হলো না তো নফল এবাদত বন্দেগি এতটা করতে হবে যাতে অন্য কোন ক্ষেত্রে তখন ত্রুটি না হয় বা আগামীতে আপনার কোন ক্ষয়ক্ষতি না হয় এইরকম দান খায়রাতের ক্ষেত্রে নফল দান যত ইচ্ছা করেন কিন্তু এমন বেশি নফল দান করলেন আজকাল ওই রকম লোক নেই নবী সাল্লাহ জামানার আবাকার উমারের মতো ইমানওয়ালার লোক পৃথিবীতে নেই আবকা সিদ্ধ সব দান করে দিয়েছেন কিন্তু ভিক্ষা করতে যাননি হ্যাঁ কারো চুরি করতে জাননি ঠিক না আর তার স্ত্রী আর ছেলে মেয়ের না খেয়েছে থেকে করেছে অর্ধেক থেকে সব দান করে দিয়েছেন আর আজকাল যদি আপনি দেখ না মাসে যদি এক হাজার এলব মানে একশো রেল করে দান করেন আপনার স্ত্রী জানতে পারে তা আমরা সাথে মারামার শুরু করে দিবি হ্যাঁ ঝামড়াবাদ এমন ঝগড়া বাদ হলো যে তালাকের পরিস্থিতি এইরকম করে এখন বেশি বেশি দান করে দিয়ে অভাব হয়ে গেল এমন এক সময় আর কাজ কাম নেই দেশে চলে যেতে হলো টাকা পয়সা নেই তখন ওখানে দেখছেন যে আমার তো টাকা পয়সা দরকার টাকা পয়সা নেই কি করবো তখন দু নম্বরই রাস্তা ধরে নিল হারাবুজি বে মানে আত্মসাত টাকা পয়সার ধার করতে হইত না অভাবে সৌর করতেন আর সুখ হইলে সুখুর করতেন কিন্তু আজকালকার লোক অভাবে স্বভাব নষ্ট হয়ে যায় চরিত্র খারাপ হয়ে যায় বেমানি আত্মসাত করে মানুষের টাকা মেরে খেয়ে নেয় এতটুকু আছে যে আমি কারো কাছে চাইতে যাবো না না খেয়ে থাকতে হলো দান করার পরে আর কোন হারাম পথেও যাবো না আর আমি আমার পরিবারকে অসহায় ছেড়েও দেবো না যে তাদের খরচ খরচা দিচ্ছে না যেখান থেকে আমি দেশে গিয়ে মজদুরি করবে রিক্সা চালাবেন উপায় নেই ঠিক না কিন্তু সাহাবাহিক যে কোনো কাজ করতে পারবো হালাল কাজ তাতে যেন অসুবিধা নেই তো যা কথা লম্বা হয়ে যাচ্ছে আসল নফল বুঝাচ্ছিলাম প্রত্যেক এবাদত বন্দীগীতে ফরজ আছে তারপরে নফল আছে আর খরচ খরচার ক্ষেত্রে পরে নফলটা খুব বেশি যদি হয়ে যায় তাহলে তুমি তোমার টাকা পয়সার ক্ষেত্রে তোমার হাত তোমার কাঁধের সাথে এরকম বেঁধে রাখি না মানে এক পয়সা খরচ করবো না এরকম হাত কে লম্বা করে দিও না যে সব খরচ করে দিলেন কারণ হঠাৎ করে সব খরচ করে শেষ করে দিলেন পাঁচ বছর সৌদি আবার থাকলেন দেশে ফিরে যাচ্ছেন খালি হাতে আহ বাপ মা তাদের কাছে বেশি হয়ে যাবে তুমি পয়সা নেই বাপমার কাছে বেশি বাড়ি থেকে বের করে দিচ্ছি কি করে খাবি তুই জি মাহাসুরা তখন আক্ষেপ করছে যখন খরচ করবেন ইউসরেফু ওয়ালাম ইয়াক্তরু অপচয় করবে অপময় করবেন না আর ওয়ালাময়াক্তুরু আর বখিলিও করবেন না কি করবেন না নিজের খরচ খরচার ক্ষেত্রে ওই যারা মধ্যম পন্থা অবলম্বন করে কারো কাছে ধার নিতে হয় কারো কাছে ছোট দ্বারস্থ অভাবী হয় না চাদর যতটা লম্বা আছে ততটা পা করে শীতকালে ঠান্ডা লাগছে গোটা শরীর ঢাকতে হবে ঠিক আছে চাদর যত লম্বা ততটা পা করে চাদর ছোট পাকে গুটিয়ে আপনি ছিলা হইতে পারে দুই তিন রিয়ালে না পারে না হ্যাঁ মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে আবার এত কৃপণতা না যে টাকা পয়সাকে আর দিনের ক্ষেত্রেও কাজে আসবে বলছিলাম নফল ফরোজ, নফল আর অপচয় মালুকার বুঝেনা তাহলে ঠিকভাবে চলতে পারবেন বলছেন শরীয়তের ভাষাই তা নফল কাকে বলে ফরজ ছাড়া নেকির কাজ এমন নেকির কাজ যেগুলি ফরোজ অজব নয় মোতলাখ হয়ে গেল আর মোকাইয় গুলো নফল যা সম্পর্কিত সময় সময়কালের সাথে অথবা স্থানের সাথে অথবা অবস্থার সাথে গত সপ্তাহের উদাহরণ দিয়েছিলাম সময়ের সাথে সম্পর্কিত নফল নামাজ নামাজ উদাহরণ দি যেমন সময়ের সাথে ইস্তানের সাথে সম্পর্কিত মসজিদে তেহেতুল মসজিদ অবস্থার সাথে সম্পর্কিত তেহেতুল উজু এখন উজু করেছেন বললে অবস্থার সাথে সম্পর্কিত অবস্থার সাথে সম্পর্কিত ফরজ নামাজের আগে অথবা মুতলাক কি হোয়াল্লাহলাক নের সাথে সম্পর্ক নেই কোন অবস্থার সম্পর্ক নেই সাধারণ নফল নামাজ দিনেও পড়তে পারে নফল নামাজ কিন্তু রাত্রে পড়লে বেশি ফজিল নফল নামাজ বা নফল তেলাওত কোরআকার তেলাওত এটা নফল রাত্রে তেল করলে দিনের তুলনা উত্তম ফজিলত এবং যারা তাহাজুদ পড়ে তাদের প্রশংসা আল্লাহ করেছেন তাহাজুদ্গুজার লোকেরা বিছানা থেকে আলাদা হয়ে যায় মানে বিছানা থেকে উঠে যায় তাতে যাফা জনৌব তাদের পার্শ্বদেশ আলাদা হয়ে যায় আনিল মজা যে তাদের সয়ন গাহ থেকে তাদের শয্যা থেকে জি বিছানা থেকে কি জন্য বিছানায় শুইছেন না অথচ বিছানা আরামদায়ক বিছানা আছে আল্লাহকে ডাকার উদ্দেশ্য আল্লাহর কাছে দোয়াকার উদ্দেশ্য খান আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয় আল্লাহর আজাব জাহান্ন ভয়ে মরনের পরে জীবন কবরের জীবন বলে আল্লাহ ধরবেন বলে ভয় অতামান এবং আল্লাহর কাছে আশায় ভয় এবং আশা ভয় আছে আল্লাহ রা যাবে জাহ্নভাবে আল্লাহ ধরে নেবেন যদি গুণাগার হয়ে মারা যায় আর আল্লাহর কাছে আশাও আছে আল্লাহর রহমতের যে আমি ভালো আমল করছি আল্লাহ আমাকে নাজার দেবেন জাহ্নাতের আশা রাখছেন অমিমা রা যাক অমিউন ফেকুন আর যা আমি তাদেরকে উপজীবিকা হিসাবে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে খরচ করে যা রুজি আল্লাহ করে এক খরচ হচ্ছে জাকাত এটা ফরজ আর তারপরে সাদকা সাদ আর এক খরচ এটা হচ্ছে স্ত্রী ছেলেমে আর বাপ মা বা যারা আপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি পরিবারের যাদের ব্যয় বহন করা ফরজ আমার ভাতিজা ভাতি যে এটিম আছে না বালক না তাদের খরচ ফরজ আপনার বন তালাখে আছে বিধবায় আছে আর আপনার বাপ দেওয়ার সম্পদ রাখে আপনার বনের খরচ আপনার বাপের ওপরই ফরজ কিন্তু তার সাথে আপনি অতিরিক্ত কিছু দিচ্ছেন তাদেরকে কিছু দিচ্ছেন এগুলো নফল নফল মাঝে মধ্যে দেবেন সেটা গিফট হোক অথবা ইমনি খরচ খরচ সাথে আপনি सुख सामग्रीना गोपने रखापर् लुकिए रखा কি মিন মিনাতে আয়ন যা দিয়ে তাদের চক্ষু শীতল হবে চোখ ঠান্ডা হয়ে যাবে মানুষের চোখ ঠান্ডা কখন হয় জি চোখ ঠান্ডা কোরআন ভাষা বলা হয়েছে ছেলে মেয়েকে দেখলে চোখ ঠান্ডা ছেলে মেয়েকে যে শান্তিটা হয় যে শান্তি হয় যার আছে সে বুঝবে জি বিদেশ যখন যাচ্ছেন আর ছেলে মেয়ে আছে বুঝতে পারলেন যে ছেলে দেখলে কি যে চক্ষু ঠান্ডা হয় दुनिया क्षेत्र चक्षु ठाण्डा हवा आखिर चक्षु ठंडा जाना नियम जे जान्ना नियमत कल्ला क्यों आल्ला जजा मा कानु मान तारे भलोमारतिदान स्वरूप बदला स्वरूप रतर नाम नमाज, दिने नामजे तुलन उत्तम रतआर दिन दुआर दुआ तुलना उत्तम আপনি দিনে দোয়া করছেন আরেকজন রাত্রে দোয়া করছেন আল্লাহ আপনি দিনে তেল করছেন আরেকজন এমন একটা সময় আছে যে কোনো মুসলিম বান্দা যদি সেই সময়টুকু পেয়ে যায় মানে ওই সময় জানতে পারি আল্লাহকে ডাকতে পারে যদি আল্লাহর ওই সময় এবং কল্যাণের আল্লাহ আল্লাহ সন্তান দাও আমার ছেলেদেরকে আল্লাহ তুমি এই করো যেটা আলেম করো হাফেজ করো দিনের খাদেম করো ইত্যাদি আল্লাহ রুজিতে দান করো আল্লাহ আমার কাজ ব্যবস্থা করো আমি অসুস্থ আল্লাহ তুমি আমাকে ভালো করো যা কিছু দুনিয়া আখের রাতের চাইলেন আখের রাতের আল্লাহ আমাকে তুমি রাজার থেকে রক্ষা করো ইয়াহু আল্লাহ তাকে অবশ্যই দেবেন ওই রাত্রে যদি কিছু চাইতে পারে ওই সময় তাহলে আল্লাহ তাকে অবশ্যই দেবেন বাস না কিছু চাইলে দেবেন না আর অসম্ভব কিছু চাইলে দেবেন না এগুলো নিষেধ করা হয়েছে নাজ চাইছেন কিছু হারাম আর অসম্ভব কিছু অসম্ভব কি আল্লাহ জানাম দোয়া দোয়াতে সীমা লঙ্ঘন করা আল্লাহ যাদের দাঁড়িয়ে হয়নি এখানে যে বাচ্চা বাচ্চা ছেলে আছে অনেকে দাঁড়িয়ে আছে আল্লাহ যেমন এরকমই থাকে কারণ দাঁড়িয়ে হয়ে যাবে আর দাঁড়িয়ে পেকে আল্লাহ জান না দয়া করা যাবে না আল্লাহ আমার স্ত্রী যাবে সবসময় যুবতী অসম্ভব যেগুলো এই রকম আচ্ছা সৌদি আরবের আল্লাহ আমাকে নাগরিক করে দেয় অসম্ভব নাকি এমনি মাহ্যিক মনে হচ্ছে খুব মুশকিল কিন্তু অসম্ভব নয় তাই না যাওয়া যাই হ্যাঁ যাই আপনার নির্ভর আজকে সৌদি আরব দুটো পয়সা আছে সেই জন্য হয়তো চাইছেন যে যদি বাংলাদেশ গরিব যদি এখানে আল্লাহ জানছেন নিয়তটা কি পয়সা সবাই ইউরোপ আমেরিকা যাচ্ছে আমি ইউরোপ আমেরিকা না গিয়ে এখানকার সেটা চান যে আমি দুনিয়া চাই না আমি আখেরাত চাই এখানে ইমার আবলটা ভালো সেটা আল্লাহ বল যে আল্লাহ ভালো জানছি একটা অসম্ভবের উদাহরণ দিলাম যে এটা অসম্ভব কিছু হ্যাঁ যদি এরকম কিছু চান আল্লাহ আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও অসম্ভব অসম্ভব না বার যদি রাজা ভারতে ভারত অসম্ভব না যদিও অসম্ভব আজকালকার ভাষাতে অসম্ভব লাগছে কিন্তু আল্লাহর কাছে অসম্ভব কিছু না অসম্ভব হচ্ছে যেগুলো সাধারণত হয় না মানুষ সারা জীবন হ্যাঁ যুবক থাকবে না আল্লাহ আমি মরতে চাই না মরুন বলে খুব ভয় লাগে আল্লাহ আল্লাহ দিয়ে না আল্লাহ আমাকে ক্যামত পর্যন্ত এরকম আয়ু দিবেন না ক্যামত কোন রবি রসুল হাদিস মুসলিম আছে যাবে রোজি আল্লাহ তার বন্ধিত যে রাত্রে আমার একটা সময় আছে যে সময় দুনিয়া আখেরাতের ভালো যা কিছু চাইবেন আল্লাহ দেবে আবু থেকে বর্ণিত তিনি বলছেন কয়েকটা নাম আছে এর আগে বলেছি কি একটা হচ্ছে তাহাজুদ তাহাজ মানে ঘুম ত্যাগ করা ঘুম ত্যাগ করে নামাজ পড়া তাহাজুদ সুল্লা সলাতুল্লাহ আসলে এখানে রাত্রের নামাজ পেয়াম হ্যাঁ অনেক লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী হাসান পড়তেন হইলে ওটার নাম আর একটা অতিরিক্ত তারাবি হ্যাঁ আর ক্যামের র্যাম ক্যামে রমজান আর তারাবি এই তারাবি আর কেমজান বা দিয়ে পাঁচটা নাম হয়ে তারাবি আর একই জিনিস এই মর্মে অনেক দলিল রয়েছে যা রাতের তাহাজুদ প্রমাণ করে ফল মু আফজালহ ক্যামাইল নফল যত নামাজ রয়েছে मध्य सब चाहते उत्तम नाम उत्तम एक नाम दस ट्रम से बारो बघात पड़े और अपनी रेतर सौारे पड़े और नाम नाम बेस उत्तम चार पाँच कारण आर একটি কারণ হচ্ছে লেয়ান্না আবলাগোলে কারণ এটা বেশি নফল নামাজ নফল এবাদত যত গোপনে করবেন তত বেশি নেকি তত বেশি ফরজ নামাজ ফরজ রোজা ফরজ ফরজ কাজ মানুষের সামনেই করতে হবে লোক দেখানো নিয়ত নয় কিন্তু লোক জানক কো অসুবিধা নেই কারণ ফরজ নামাজ যদি লুকিয়ে লুকিয়ে পড়েন আমি বাড়িতে পড়বো আমি লোক দেখানো নামাজ পড়ি কেউ যদি বলে বাড়িতে নামাজ পড়ে তো গ্রামের লোক ওকে কি বলবে বে নামাজি বেদিনী না বলবে না মুসলিম না নামাজ পড়ে না মসজিদ আসে না কিরকম মুসলিম সন্নত নফুল হ্যাঁ সন্ন্যত নফুলের ক্ষেত্রে মানুষের বলার অধিকার নাই যে অমুক সন্নাথ পড়েনা অমুক সন্নাথ পড়ে এই মূর্খ লোকেরা বলে জাহেলরা আমাদের সাথে সন্ন্যদ পড়েন না তুমি তোর বাড়ির খোঁজ হয়ে গেছো তোমার মতো জাহেল নাকি যে মসজিদে লম্বা লম্বা সন্ন্যদ করবে ও সন্নাথ বাড়িতে করতে পারে আসলে আমাদের সব মূর্খ লোকেরা এসব মন্তব্য করে থাকে সব দিদি সন্ন্যদ পড়ে কারণ সন্নত নামাজ সন্নত রোজা সন্নত কাজ মানুষকে দেখাবার বিষয় না যত লোক তত ভালো যত লোককে পড়েন তত ভালো তো তাহার নামাজ রাতের নামাজ কেন বেশি উত্তম কারণ সেটা অধিক গোপনে দিনে চাষতে নামাজ পড়লে লোকজন জানবেই দেখবে কাজ কর্মের সময় সবাই জেগে আছে রাতের নামাজ বাড়ির লোকই জানে নাকি আপনার ছেলে মেয়ে জানেন না আপনি তাহাজুদ মনে এতদিন ধরে হয়তো আপনার রুমে থাকে আপনার স্ত্রী জানেন আর কেউ জানেন ও আখরা এখলাস দুই নম্বর কারণ যে রাতের নামাজে এখলাস আন্তরিকতা নিষ্ঠা বেশি আছে আল্লাহর জন্য করা শয়তান ওখানে কখনো আপনার নিয়তে কথা দিতে পারবেন না যে লোকে জানুক যে তুই তাহাজুদ পড়ছিস আপনি তো রাতের অন্য করেছেন সবাই ঘুমিয়ে আছে শয়তান ওখানে চান্সই পাবে না কিন্তু দিনে যখন নামাজ পড়বেন তখন শয়তান ঢুকবে আপনার অন্তরে লোকজন তোকে খুব আল্লাহ বলছে খুব পরেজগার বলছে তোকে সবাই দেখছে কিন্তু জানছে কোম্পানির লোক তো হ্যাঁ তিন নম্বর কারণ তাহলে নামাজ দিনে নামাজের চাইতে উত্তম লে গাফিলাতির নাস কারণ এটা হচ্ছে মানুষের গাফিলতির সময় দুনিয়া যখন গাফিল থাকে আপনি তখন একটিভ সজাগ সক্রিয় আপনি লোকজন নাকে তেল দিয়ে ঘুমায় আর আপনি উঠে সাথে কথা বলেন তো গাফিলিত সময় ভালো কাজ করলে ওর ফজিল আসল রাত্রের সময়টা শোয়ার জন্য রাত্রিটা হচ্ছে শুয়ার জন্য শরীরের বিশ্রামের জন্য আপনি বিশ্রামকে নিজের আরাম কে বিসর্জন দিচ্ছেন ঘুম কি আর ত্যাগ করছেন আর উঠে আল্লাহ এব করছেন এই রাতের নামাজ দিনের তুলনায় উত্তম দিনে জায়গায় থাকলেও সাধারণত দিনে অত ঘুমাবে হবে ফিরি থাকলেও অত ঘুমাবে না আচ্ছা তাহার সবচেয়ে উত্তম সময় কোনটা বলছেন যে তাহার যুদ্ধের সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতকে প্রথম দুই ভাগ করেন অর্ধেকটা বাদ দিয়ে দেন প্রথম অর্ধেক বাদ ঘুমাবেন ওটা शेष शेष शेष अर्धेक जो आर्धेक अंश जो तीन भाग ओटा तहजुद पड़वे अर्धेक सारा रत के भाग कर एक भाग है कि करब्जुद पढ़व अर्धेक जरा भग्नांश अंक पड़े अर्धेक हाफ एक तीन हाँ एक छय लागू टोटाल तक कि मान फुल त्री अंश सारा रात की अर्धेक घुमाल त्रीटी अंश पड़ ल छ भाग बाचल फजर रागने घुमे যাতে করে ফজর নামাজ না থাকে কারণ ফরজটা সুন্দর করে পড়া উচিত এইরকম তাহাজ পড়া লোক আজকাল পাওয়া মহা মুশকিল যারা এই পড়ে ফজর আগাখানে কোন একটু পরে তারপরে ফজর পড়বে তাহাজুদ একটু লম্বা করলে তখন এদিকে আজকে অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন এক তৃতীয় অংশ নামাজ পড়তেন এটা সর্বনিম্ন তার নামাজ ছিল তিন রকমের হাজুত ছিল সুরে মুজামিল তার মধ্যে সর্বনিম্ন এক অংশ আর তারপরে 6 ভাগের এক ভাগ আবার ঘুমেন রাত বারোটায় মানে ঘুম শুরু হচ্ছে ভাগ হইতে হবে মাগরের থেকে মাগরে ফজর পর্যন্ত আজকাল মাগরে ধরেন পাঁচটায় হ্যাঁ পাঁচটা আর ফজর হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পাঁচটায় ধরে নেন আর একটু বাড়ি বিশ পঁচিশ মিটার ভাঙা অত হিসাব না করে পাঁচটা থেকে পাঁচটা কয় ঘন্টা হইল বারো ঘন্টা বারো ঘন্টার অর্ধে ঘট চলছে আজকে হ্যাঁ যার খাওয়া দাওয়া গেছে ডিটি হয়ে গেছে সব শেষ হয়ে গেছে ইন্টারনেটটা পড়ে আছে গল্প গুজব চলছে এটা আসলে আমরা আসলে সন্ন্যত খেলাফ কাজ করছি আমাদের লাইফটা হয়েছে যাই হোক তারপরে দেশে যারা গ্রামে গঞ্জে বাস করেন শহরটা খুব ফিত না গ্রামে গঞ্জে বাস করেন তো আশা করি এখনো না দশটা ইচ্ছা করলে ঘুমাইতে পারবেন আমি গ্রামের না শহরে থেকেছি মাদ্রাসায় থেকেছি মাদ্রাসার কোয়ার্টারে থেকেছি পরিবার নিয়ে এসার আগে খাওয়া দাওয়া চিন্তা করেন আপনি রাত বারোটা হয়তো তিন ঘন্টা ঘুম হয়ে গেল ওই দিকে ভোর চারটা ধরেন বা পাঁচটা পাঁচটা এখন তাহলে ওই দিকে ঘন্টা পাঁচ তিন আট ঘন্টা থাকছে এখন নয়টা শুয়ে গেল আট ঘন্টার মধ্যে কত ঘুমায় মানুষ পাঁচ ঘন্টা ঘুমাল এমনিতে ঘুম ভাঙবে ঠিক কিনা পাঁচ ঘন্টা চাপ নাই ক্লান্তি নেই কিচ্ছু নেই এটা হচ্ছে আসল নবিসামের জীবন তাতে শুয়ে যাও এসার পরে দুনিয়ার কাজকর্ম কোনো কিছু ছিল না গ্রামে চাই চেষ্টা করলে পারবেন আপনি আড়াইটায় উঠে যাওয়াটা কোনো ব্যাপার না উঠে গিয়ে না। উত্তম তাহায হিসাব করে দেখেন মাগরেভ থেকে নিয়ে এদিকে রাতে এগারো হয়ে যাচ্ছে বাদ দেন এসার পর থেকে হিসাব করে घंटा दे नये घंटा कमी दिल ठीक तो नये घंटार अर्धक हम साढ़े चार घंटा आठ সাড়ে বারোটা সাড়ে বারোটার পরে তাহার যুদ্ধের সময় হয়ে যেন একটু সাড়ে বারোটা তারপরে সাড়ে চার ঘন্টা কে কয় ভাগ করবেন হ্যাঁ না রাত রাতটাকে যদি নয় ঘন্টাকে তিন ভাগ করেন তাহলে কয়েক ঘন্টা হয় তিন ঘন্টা হয় তিন ঘন্টা তা তো রাত সাড়ে থেকে নিয়ে তিন ঘন্টা দেড় আড়াই সাড়ে তিনটা পর্যন্ত साढ़े तीन छह कत सुंदर दावद्लम घुमाल सब चाहते रातर उत्तम अंश हम फजर दिखाई ছয় ভাগের এক ভাগের ছয় ভাগের এক ভাগ যা আছে ভাগের এক ভাগ ওই রেখে দিয়ে কারণ সেই বোখারি তৈরি মারফু হাদিস আব্দুল বিন আমসালাম সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে দাউদ আল ইসলামের নামাজুদের নামাজ কানা নাম অর্ধেক রাত ঘুমাইতে আচ্ছা সবচেয়ে তাড়াতাড়ি কে ঘুমান আপনার মধ্যে তাহলে আপনার তাহার ফর্মুলা বলে দিচ্ছি সবচেয়ে তাড়াতাড়ি যে ঘুমায় হ্যাঁ হ্যাঁ কয়েকটা সময় নয়টা থেকে নিয়ে পাঁচটা কয়েক ঘন্টা হয় নয় তিন বারো ঘন্টা ঠিক আছে আট ঘন্টাকে অর্ধেক করেন চার ঘন্টা বাদ দিয়ে দেন তাহলে রাত একটায় রাত একটা তাহার্য খুবই সুন্দর ট্রেন খুব সুন্দর ট্রেন রাত একটার সময় লাগে। এক অংশ তিন ভাগের এক ভাগ তাহলে এক ঘন্টা তিন ভাগের এক ভাগ আট ঘন্টাকে তিন ভাগ করেন তিন আড়াই ঘন্টার মতো মোটামুটি আড়াই ঘন্টা তাহলে একটা থেকে নিয়ে দুটো তিনটে সাড়ে তিনটা পর্যন্ত তাহার চলো হ্যাঁ सारा दिन क्याकर्म कर घुमे चाप छो घुम कहना अर्धे रत घुम भूम सोलो साहू तीन भाग एक मान तहज पड़ता है छुम प्रेर छुमी कर तीन रकम छोलते नियमित सुन हाँ मोजामिल सर्वनिम्न हम तीन भाग जेटा ए हादिस आ क्या नय घंटा क्या माधरे नये घंटा साढ़े चार घंटा अर्धे हे चार घंटा जो ওর কম মানে তিন ভাগের এক ভাগ তাহলে তিন ঘন্টা তাহা যুদ্ধ না অর্ধেকের বেশি হচ্ছে দুই তৃতীয় অংশ তার মানে হ্যাঁ ছয় ঘন্টা তাহাজ ছয় ঘন্টা তাহা যদি ঘন্টা রাতের মধ্যে ছয় ঘন্টা তাহাজ ঘন্টা ঘুম तीन रकमारी कल प्रथम तीन घंटा न घंटा ना নিজের শরীরকে আরাম দিতে রাতের প্রথম ভাগে ঘুমিয়ে নি অর্ধেকটা ঘুমিয়ে দেন ফিয়ে তারপর নবী ইসলাম বিশাঙ্গা থেকে উঠে যেতেন चाहे देव आल्ला तुम्हें देव तुम्हें चाह क्यो चाहिए अर्थात रत तृतियां रतर আরামের জন্য একটু আরাম বিশ্রাম করে নেওয়ার জন্য হাত তাই বেলা সলাত করে ফজরের নামাজটা সক্রিয় আদায় করতে পারে ফজরের সময় ঘুমনের চাপ নেই শরীর ক্লান্ত না অলসতা নেই কারণ মানুষের ঘুম চেপে থাকলে অলসতে চলে আসে কি পড়ছেন তাও বুঝেন না আর কি না এরকম এটা হচ্ছে উত্তম তাহাজুদ কিন্তু জায়েজ তাহাজুদ থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত কোন সময় পড়তে পারে যে কোন সময় তাহাজ পড়তে পারে এটা হচ্ছে জায়েজ তাহাজুদ আর একটা হচ্ছে উত্তম তাহাজুদ উত্তমটা আগে বলা হলো আর শুরু করে ফজর যেকোনো সময়ের নামাজ পড়েছেন বেতর সহ মিনা ওয়াউসতে প্রথম রাতে পড়ে কখনো কখনো তাহযুদ্দ পড়ে ঘুমিয়ে গেছেন ওয়াউসাত মধ্যম রাতে পড়েছেন মধ্যখানে আখিরা শেষ আমি যদি দেখেন যে না আমার তো রাত এগারোটা বারোটা বেজে যায় আমার পক্ষে আর আগে জাগা সম্ভব না উজু করেন আগে উজু করার পরে তাহলে নিয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে যান করা হয়ে গেল আবার মাঝ রাতে এদিকে শুয়ে গেছে সন্ধ্যাবেলাতে শুয়ে গেছেন এসা করে শুয়ে গেছেন দশটা এগারোটাতে মাঝখানে রাত বারোটা একটাতে উঠলেন আরো পরে ওই সময় পড়ে নিল আর আসলে সারা রাত্রে হচ্ছে মাহাল্লিল কয়াম তাহাজুদের সময় মিন গরু বিশ্বামসে সূর্য ডুবা থেকে শুরু করে এলাকল ফাজের ফজর হওয়া পর্যন্ত আদাব এখন আপনাদেরকে শোনাবাহাজুদের কিছু আদব এবং সোননাথ বারোটি আদব এখানে লেখক বর্ণনা করেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহাজ সম্পর্কে এত আলোচনা বিস্তারিত হয়তো কোথাও আপনারা শোনেননি এক নম্বর এক কথায় যে রকমই হোক আপনি একদিন দুদিনের জন্য হোক আর স্থায়ী হোক আর স্থায়ী হওয়াটাই উত্তম নফলের ক্ষেত্রে জরুরি নয় যে তাহ ধরলে আবার আমাদের সেটা ভুল কিন্তু তাহাজ ধরলে উত্তম হচ্ছে কন্টিনিউ করা আহ আমল এল আল্লাহ আদুয়া ম সবচেয়ে প্রিয় আমার হচ্ছে আল্লাহর কাছে ইসাই কিন্তু আল্লাহর কাছে অত প্রিয় না জাহেজ পলেন ঘুম ভাগবেন মিস করবেন কারণ নবিস্লাম যখনই তাহার যেন উঠতেন প্রথম কাজ হতো কি দাঁত ঘষতেন দাঁত ঘোষাট তিন নম্বর হচ্ছে আল্লাহর করবেন সুহান একটু আগে পরে করে বলছেন আগে পরে বললে অসুবিধা নেই পড়বেন আলহামদুলিল্লাহ সুহান প্রথম আর তারপরে দোয়া করবেন রাহুল বোখারি এটা এমন কি তাহলে নাও পড়েন আর ঘুম ভাঙে সেই ক্ষেত্রে ঘুম ভেঙেছে ঘুম ভেঙে গেল সেই ক্ষেত্রে পরে কি দোয়া আছে ওই দোয়াগুলি পড়তে হবে আলহামদুল্লাহিল্লা আহাদা মাতানাবা ইলে সুর সে আল্লাহ যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে আমাদের মৃত্যুর পরে ঘুমটা হচ্ছে মৃত্যুর মতো কোন হসদিশা নেই আল্লাহ চাইলে তখনই রোটা নিয়ে নিতেন কিন্তু আল্লাহ ফিরিয়ে দিতে আমাদের মতের পরে মানে আমাদের নিদ্রার পরে আবার আমাদেরকে জীবিত করলেন সুর কিন্তু তার কাছে আবার ফিরে আসতে হবে তার কাছে আমাদের একত্রিত করার মতো ঘরে বসে ভাবিস তারপরে হচ্ছে কয় নম্বর উম ছয় নম্বর ছয় নম্বরে আরেকটি দোয়া আছে তিরমিজিতে ওই দোয়াটি পড়তে হবে আলহামদুল্লাহি সে আল্লাহ যাবতী প্রশংসা যিনি আমাকে আমার শারীরিক দিক থেকে নিরাপদ রেখেছেন সুস্থ রেখেছেন আবার অনুমতি দিয়েছেন কিছুদিন যাও আমার সাত নম্বর আদব হচ্ছে তাহার যদি উঠলে যখন রাত্রে ঘুম ভাঙে তখন চোখ খুলতে চাই না চোখ টেনে ধরে না কি করতে হবে চোখে কচলে এটা শোন না চোখ কচলে করেন ঘুম পালাবে এটা সন্ন্যত করা জি চেহারা থেকে ঘুমকে কি করেন মুছে ফেলবেন হাত দ্বারা একটা কাজ তার সাথে আকাশের দিকে আপনি তাকাবেন ঘুম থেকে উঠে আকাশের দিকে চন্দ্র দেখছেন তারকা গ্রহ সব দেখছেন দেখে সুরায় আল ইমরানের একশো নম্বর আয় থেকে শেষ পর্যন্ত কতটি আয়াত আছে সুরে ইমরানে জানা আছে হ্যাঁ বলতে এই করতে করতে একবারে শেষ শেষ পর্যন্ত শেষ পর্যন্ত হইলো আচ্ছা নয় নম্বর प्रभाव थे हल्का नाम शुरू कर भी प्रथम दूर शक्षेप কারণ আবু হাজি আল্লাহ পড়বে ছোট ছোট সুরা পড়েন বা কয়েকটা অল্প আয়ত পড়েন প্রথম দুই রকাত হালকা করেন তারপরে লম্বা করে সহ মুসলিম হাদিসম হাদিস কিতাবে রয়েছে নয় না দশটা হইল নয় দশ নম্বর সালাম ফিরবেন চার রাকাত নয় চার রাকাত অনেকে একসাথে দেশে পড়ে এটা ঠিক নাই সন্ন্যতের খেলাফ রাতের নামাজ তাহযুদ্দ নামাজে এক সালামে চার রাকাত পড়ার কোন আর দুই দিকে সালাম ফিরবেন আবার সোনাইয়া লোবাই তাহাজুদ্ের নামাজ মানে দুই রাকাত বিশিষ্ট চার রাখাত বিশিষ্ট নয়। এগারো নম্বর আদৌ বলছে আচ্ছা যদি এই তিনটাতে পার্থক্য করতে চায় তিনটাই লম্বা করার সবচেয়ে ভালো যেমন আপনার তেল লম্বা কেমল ল্যাল এই জন্য বলা হয় যত লম্বা তেলাপ করে ততুৎ আর একদল বলছেন সিজদাতে আল্লাহর বেশি কাছাকাছি হয় সেই জন্য লম্বা শেষদা তারা উত্তম কিন্তু মাঝামাঝি একটা ফেসলা দিচ্ছেন লেখক যে আপনার কোনটাতে বেশি খুশু হচ্ছে মন হচ্ছে। সবাই একরকম নয় কাউকে সেজদাতে বেশি ভালো লাগছে সেজদাতে কান্না আসছে আর কারো তেলাওতে কান্না আসছে হতে পারে না যার যেটাতে বেশি খসু হবে ওই রকম পড়া উত্তম আপনার তেলাওত যদি ভালো লাগে তো লম্বা করেন शेषा कर लम्बा करुकु भारुकु लम्बा करजुदर छोट बड़ो तोल अंतरे बसु बारो नम्बर नमज बाड़े मस्जिदे पड़बेन ना যদিও যাই কিন্তু মসজিদে তাহলে না পড়ে বাড়িতে নামাজ পড়ে বেশি উত্তম আল্লাহাম বলেছেন পুরুষ লোকের ফিবাইতে তার বাড়িতে ইল্লাল মহতুবা তো ফরোজ নামাজ বাড়িতে চলবে না কার আফজাল মারে পুরুষের পুরুষ মার অনুবলা হয়েছে মার মহিলাদের মহিলাদের ফরজ বাড়িতে সবকিছু একমাত্র এই ফরজ সত্র রাখার ছাড়া মত হাদিস নামাজ বাড়িতে পড়া কেন উত্তম একটা হতো দলিল হলো হাদিস আরেকটি হচ্ছে शयत दूरे लोक देख नियतना सन्तुष्ट जो हम हाँ क्यों जाना उत्तम और एक दिक आज उल्लेख करें से हे बाड़ी तो बरकत हो बाड़े जो नामज पढ़ी तो बरकत हो जब ही नामा सब नाम तेर नम्बर आदब हम जन तेलाउत कर देखेंगल आजबर कथा आल्ला आजब्र चाहे आल्लाजब रक्षा कर দোয়া করা যাবে তেলাওয়াত যাতে দেখবেন জান্নাতের কথা নিয়ামতের কথা আছে তখন আল্লাহর কাছে তেলাওয়া করতে জান্নাতের কথা আসলো তখন বললো আল্লাহ আসালকাল জানে না এই আসলো। আল্লাহ নিজের ভাষায় সম্ভব তাহ আপনার জন্য আছে আরবির জন্য আছে কিন্তু আরবিতে আপনার দোয়া করা সম্ভব জান্নাত চাইবেন আপনি আরবিতে বানাইতে হবে নাকি না জরুরি তবে আরবিতে যদি হাতিসের দোয়া জানা থাকে তো করবেন সবচেয়ে তো ভালো সবচেয়ে তখন আয়াতেন তা কি বলবেন আল্লাহ দেখবেন তাই বলছেন যে আরেকটি আদব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোন যেখানে কোন শাস্তির কথা আছে সেই শাস্তি থেকে আল্লাহর কাছে কি চাইবেন আশ্রয় চাইবেন পানা চাইবেন লেহাদিস হোজাইফা হোজাইফারি আল্লাহ আল্লাহ বর্ণিত ইমর মেহাদিস রয়েছে ইমাম মুসলিম রহমিশটি বর্ণনা করেছেন চোদ্দ নম্বর আদব হচ্ছে বিভিন্ন ভাষায় বর্ণিত হয়েছে সেগুলি আপনি পড়ার চেষ্টা করুন ফরজ নামাজে সবগুলি সম্ভব না কারণ ফরো নামাজ আপনি এমামের সাথে বাঁধা এমাম অল্প সময় দিচ্ছে ঠিক না करते उदाहरण दिए मान दुआ अकबर जेटा पढ़ा है হামেলি দাও ওইটাই পড়ে যার ফলে এখানে পড়ে তাদে সুরা ফাতিহা শুরু করে দেয় না কিন্তু আলেবি সালামারা আর সাওয়াফিরা ওরা আর অন্য গুলো পড়ে যেমন আলেতে সালামার বাইন মাশরিক ওয়াল مغrib আল্লাহু নাকিনি মিনাল খাতায়াত কামা নাকাসাবুল আবিজ নাদাস আল্লাহু ইগসিল খাতায়া বিল মাঈ ওয়া করে যদি পড়বেন সুন্নত নিজের যেটা সেভারেট নামাজ আপনি তো ওখানে বাঁধানা এমামের সাথে হয়তো সময় পাচ্ছেন না কিন্তু আপনি যখন আলাদা নামাজ পড়বেন তখন তো পারছেন সন্ন্যত পারছেন বেতরে পারছেন যদি পারছেন তাহার যদি এইগুলো আমল করবেন এটা হচ্ছে সোনা এটা পড়া হচ্ছে সোনার মাঝে প্রচলিত যে ভারত বাংলাদেশ পাকিস্তানে আছে জাহিনের দোয়া বলে এইরকম রুকু আর শেষদার তসবির এ মানের পিছনে তো বাধা সুভার আব্বি আল সুভার আব্বি আহ যেমন সোহেব মুসলিম আছে জি মা আল্লাহ বর্ণনা করছেন কি এটা মুসলিম সভ্য হন কুদ্দুস রব্বোনা রব্যালাই কে তো রোহ জি এতে এতেও শুধু তসবি আছে কিন্তু এমন একটা দোয়া যাতে আছে আর তাহমিদ আলহামদুল্লাহ পরে আল্লাহ আছে এটা পড়বেন যখন সুরাজ হল ফসাবসবি করো বেহামিকা প্রশংসার সাঁচু অস্তা আর আল্লাহর কাছে ক্ষমা চাও ওইটি কথা বলছেন কতটি হলো তাহলে সন্ন্যত বাদম প্রায় চোদ্দ টি বা তার বেশি হল নাকি মশালা এই তো বেশ কিছু মশাইল আছে যেগুলো এর সাথে অ্যাড করে দিলে ভালো ছিল কিন্তু আলাদা করে অন্য পড়েন কোনো অসুবিধার কারণে নাকি পাবেন ফুল নাকি পাবেন অজোরের কারণে অসুস্থতার কারণে ফরজ নামাজ বসে বসে পড়ছেন। ওজরে তাহলে জায়েজ এবং ফুল নাকি পাবেন কারণ আপনি অসুস্থ জন্য। কিন্তু ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে না সেদিন কষ্ট হয় ওই চেয়ারে বসে বসে নামাজ পড়ছে নামাজ কব হবে না আল্লাহ ভয় করা উচিত এদের অনেকে কিন্তু জাহিল মাসলাই জানেন না এমনি দেখা দেখি একটু শরীর মডার্ন চেয়ারে বসে গেছে चेहरे बारे रुकना हाथ पैर जो एम बता खसु चले जात हर एक कायदा बैंधे पकड़ा रुकु सेजदा करते गो बता खसु नष्ट मैं बैठार चटे ওইদিকে ব্যথা নিয়ে পেরেছ নামাজে কি মন লাগাবে এইরকম যদি হয়ে যায় তখন বসে নামাজ নামাজ পড়ার মাসাইল আমার কাছে রেডি আছে এর উপরে একটা আলোচনা করা দরকার আসলে কতটা যায় এবং কি রকম ভাবে যে মেলাগুলো মাসাইল আছে আসলে জানা তো বলছিলাম যে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ दाड़े पड़ते बसा नाम कबुलरज नाम तो नुस्थ लोक दाड़े पड़े तरफ नफल नामज नफल नामजी ओजर थाजर कारण मानी असुविधार कारण बसा पड़े फुल नाबेद सुस्थ आसुस्थ से बसजुद पढ़ी समान समान दाणी पढ़ते बस पढ़ नाम सन्नत नफल नाम नमज जो क्यों दाड़े पढ़ते बस नाम क्या नीचे बुझ একশো নী নাকি জায়গায় পাঁচ পাবে আজকালে পড়ে বৈশা পয়সা খোলা লোকের মত কি বলে নফল বলে নফল বলে এই নফল এইভাবে পড়েনা বিশাল্লা পরে বৈশা পয়সা এইরকম করে পড়েনি তাহের পরে পড়েছেন আর মসজিদে বৈশা পয়সা লোকের দেখলে মানুষ হবে যে কি অসুস্থ হয়েছে আর বিরোধ জিজ্ঞাসা কি ব্যাপার কি মুশকিল বসে বসে নামাজ পড়ছে যদি নফল নামাজ বসে পড়ে কোন ওজোর অসুবিধার কারণে তাহলে তার নাকি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির মত কারণ নবিস বলেছেন এমন কি যদি তাহার না পড়তে পারেন एक रात असुस्थ से मा कानल करत से जनों বাড়িতে থাকা অবস্থায় ধরেন দুই ঘন্টা করে তাহাজ পড়ত বাড়িতে থাকা অবস্থায় সোমবার রোজা রাখতে থাকার কারণে রোজা রাখতে পারলো না তো রোজার নাকি পাবে না বসে পড়া জায়েজ যদিও দাঁড়িয়ে পড়তে সক্ষম এই বিষয়টির উপর এজমা মানে জায়েজ এতে কোনো একটা লাফ অথচ বসে পড়েছেন যাই আছে কিন্তু তার রাতের নামাজ শেষ করতেন বা শেষ নামাজ করতেন তাকে নবী সাল্লা সর্বশেষ নামাজ করতে রাতে বেতরকে এবং এটা হচ্ছে উত্তম তবে কেউ এসা পরে পড়ে নিল যে আমি তাহার যদি জাগতে পারবো কেনা ঠিক নাই আর তারপরে জেগে গেল তাহলে কি করবে জোড়া জোড়া দুই করে পড়বে আর বেতর পড়বে না কারণ এক রাতে দুইবার বেতন পড়া একটি মশলা শেষখানে থাক বাকি থাকবে না ওমান রাতের কারো যদি ছুটে যায় ইস্তাহাবালাহ কাদা কাবলা জোহরে জোহর আগে কাজা করে নামাজ অজিব নাই কারণ নামাজ যেহেতু অজিব জন্য নামাজ হচ্ছে এতবার আমি তো এলো করতে হয়তো ছুটে গেছে কোনো কিছু না কিছু ফাঁকা আর সেটা যদি পড়ে নেই এবং জোহরের নামাজের মাঝখানে সূর্য উঠার পর থেকে শুরু করে জোহরের আগে আগে তার জন্য পেয়ে যাবেন রাতে কোরআন তেলাওতে সমান নাকি পেয়ে যাবেন রাত্রে একপারি কোরআন তেলাও করতেন যে তিরিশ দিনে ত্রিশ পাড়া শেষ করব একদিন পারলেন না কি করবেন দিনের বেলা পড়েন রাহু মুসলিম হাতিস কিন্তু ডিউটির সময় পড়া যাবে আজকাল তো আমরা যাবে কাজে করা যাবে যাবে না একবারে যাবে না যাবে না যাবে আর যাবে না কোনটা ফতুয়া একদল বলছেন যাবে আর দল যাবে না মাঝামাঝি ফতুয়া দিতে হবে ডিউটি যদি নিজের হয়তো যাবে একটা ভালো কথা আমার ডিউটি আমি ইচ্ছা হলে করলাম না আমিও নামাজ পড়ুন যতক্ষণ করলাম না কোম্পানির কখনো কখনো যাবে কখন যাবে যদি পারমিশন থাকে মাসলা বুঝতে শিখেন অনুমতি থাকে আপনার যে বস আছে ওকে বলে নেন যে আমি কি দুই রেখা বা চার রেখা নামাজ পড়তে পারবো আমার ডিউটি টাইমে হারাম খাওয়ার জন্য ও টাইম নিচ্ছে কোম্পানির কাছে তা আপনি নামার জন্য টাইম নিতে পারবেন না বোঝা গেছে না যায় না হ্যাঁ এখন বুঝে আসছে বসে থাকেন বসে থাকেন তারপর বসে আছে একটু পারমিশনটা নিয়ে নেবেন আপনার সুপারভাইজার আছে বসে আমি একটু পরে নি অসুবিধা নেই করো তাহলে ডিউটি তাহলে কোরআন করেন অসুবিধা নেই অসুবিধা নেই জি হ্যাঁ অনুমতি নেওয়াটাই ভালো হবে অনুমতি দুই রকম একটা হচ্ছে মুখে হয়তো অনুমতি দেয় না কিন্তু এমনিতে জেনারেল অনুমতি আছে এটাই এক অনুমতি আর যদি দেখা যায় নামা আমার সন্দেহ লাগছে কি যেন অনুমতি হয় কি না হয় তাহলে মুখে ফুটি অনুমতি নিয়ে নিতে হবে কথা বোঝা দেয় তো স্বামী কি বাধা দেবে ও জানছে আমি পাঁচ টাকা দশ টাকা যে দান করে করি কিচ্ছু বলবে না আরো খুশি হবে তাহলে এটা আম অনুমতি আছেই বলতে হবে নেওয়া দরকার নাই কিন্তু যদি সে পাঁচশো টাকা বের করে দেয় অবশ্যই অনুমতি লাগবে তুমি এত টাকা দান করবে আর আমাকে বলবা না তুমি আপত্তি হইতে পারে অনুমতি নিতে হবে আমি পাঁচশো টাকা চাইছি তোমার অনুমতি আছে কিনা বুঝে হ্যাঁ কোন ব্যাপার না তোমার যা ইচ্ছে তুমি দান করো যদি বলে দিয়ে থাকে একবার তাহলে হয়ে গেল যথেষ্ট আর না হলে প্রত্যেকবার আপনাকে অনুমতি নিতে হবে জি হ্যাঁ অল্প ক্ষেত্রে ফোকের মিষ্কিনকে ভিক্ষা দেয় মহিলারা স্বামীর কাছে না দিচ্ছে না এক পুষ্টি করে চাউল দিচ্ছে বা কিছু দিচ্ছে দুটো আছে বা একটা দুটা পাঁচ টাকা করে দিচ্ছে কোনো অনুমতি নেওয়ার লাগে না কারণ জানো আছে যে এটা জেনারেল অনুমতি আছে তো কিছু আম অনুমতি থাকতে হবে আর যদি বেশি বিষয় হয় তাহলে খাস অনুমতি নিতে হবে وصل الله محمد সল্লাহ মোহাম্মদাল <تصفيق>